আবু সাঈদ রাজিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জুহরের সালাত গরম কমলে আদায় কর কেননা গরমের প্রচণ্ডতা জাহান নামের উত্তাপ হতে সুফিয়ান ইয়াহিয়া এবং আবু আওয়ানা রহমতুল্লা আলাইহি। আম রহমতুল্লা আলাহী হতে অনুরূপ বর্ণনা করেছেন